বাংলা মানবতা সমাধান দূরের কাছে সকল শ্রোতা ভাই বোন কে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে সালাম ও আন্তরিক শুভেচ্ছা আমরা অনেকগুলো বিশুদ্ধ ঘটনা বর্ণনা করেছি আজকেও তারি তারই ধারাবাহিকতায় আরেকটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছে ইনশাআল্লাহ যেখানে রয়েছে আল্লাহ সুবাহন আহতালার সন্তুষ্টি এটাই মুখ্য হতে হবে সর্বক্ষেত্রে সর্বসময় আসুন আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন আমাদের সম্মানিত আলোচক মণ্ডলী তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই রয়েছেন প্রাজ্ঞ আলোচক ডক্টর হাফেজ এবিএম এম হিজবুল্লাহ এবং রয়েছেন আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্টি অর্জনই যদি সকল ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকে সব সময় ভালো কাজ ভালোবাসা সম্পৃতি, সৌহার্দ্য মানুষের সঙ্গে মহামালাতের সর্বক্ষেত্রে যদি আল্লাহ সব তালা সন্তুষ্টি একমাত্র কাম্য হয় তখন আমাদের জীবনটা কীভাবে সুষমামণ্ডিত হয়ে উঠতে পারে আমরা এরকম ঘটনা উপলব্ধি করার জন্য যাচ্ছি আমাদের আজকের সম্মানিত আলোচক শেখ ডক্টর জাকারিয়া সাহেবের কাছে দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ করেছেন আল্লাহর জন্য ভালোবাসা তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন সেটাই আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে ঘটনাটা হচ্ছে এরকম তিনি বললেন যে আয়কার কোনো এক লোক তার এক বন্ধু ভাই দেখা করতে অনেক দূর গেল যাওয়ার পথে আল্লাহ একজন জিজ্ঞাসা করলেন কি চাও বলছে ওই গ্রামে আমার এক ভাই আছে বন্ধু আছে তার সাথে দেখা করতে যাব তো কেন ওখানে কি এমন কোন জিনিস তুমি তার কাছে রেখে আসছো যেটা সেখানে প্রতিপালিত হচ্ছে অথবা সেখানে সংরক্ষিত আছে তুমি সেটা দেখতে যাচ্ছ না তেমন কিছু নেই তো কি জন্য তুমি সেখানে যাচ্ছ বলে আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি আমি এই ভাইটিকে দিনই ভাই দিন দেয়ার আমার এই ভাইটিকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি এই জন্য আমি তার সাথে দেখা করতে যাচ্ছি তো সাল্লা সাল্লা সাল্লাম বললেন তখন যে কেরিস্তা এসে ফেরিস্তা ওই লোকটিকে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত দূত আমাকে আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছেন তোমার কাছে এই কথা জানানোর জন্য যে তুমি যেভাবে নিঃস্বার্থভাবে আল্লাহর আজতে ভালোবেসেছো আল্লাহ তালা সেটা পুরস্কার স্বরূপ আল্লাহ তোমাকেও ভালোবাসেন এই সংবাদটি জানানোর জন্য আমি তোমার কাছে প্রেরিত হয়েছি এটি হচ্ছে সংক্ষিপ্ত ঘটনাটার মূল দেখা জি ধন্যবাদ ডক্টর জাকারিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা শুনলেন হাদিসের ঘটনাটি সংক্ষিপ্ত হলেও এর মধ্যে রয়েছে অপরিসীম শিক্ষা আসুন শিক্ষণীয় বিষয় এবং আনুষঙ্গিক বিশ্লেষণাত্মক আলোচনা আমরা যে হাদিসটি শুনতে পেলাম এই হাদিসের মধ্যে ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যার থেকে বেশ কিছু শিক্ষা আমরা নিতে পারি আমাদের জীবনের জন্য যেমন যেই মানুষটি অন্য এক মানুষটির সাথে দেখা করতে গিয়েছিলেন আলোকে দেখা যায় তাদের সাথে কোনো স্বার্থের সাথে ছিল না যাকে বলা হয় নিঃস্বার্থ এই জন্যই অন্যের সাথে বন্ধুত্ব করা আর খুব যেটা বলা হয়েছে তার গুরুত্ব অনেক বেশি অনেক বেশি হচ্ছে মানে আহাবা ফিল্লা মানে কোন রকমের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমার সাথে আপনার সম্পর্কে কি একেবারে খালি আল্লা সম্পর্কের সাথে সম্পর্কিত সন্তুষ্টিতে সম্পর্কিত আপনার কাছে কিছু আমি পাইতেও চাই না আপনার কাছে আমার কোনো স্বার্থও নেই আমার কোনো তদ্ব আপনি আমাকে ভালো বলবেন সেটাও আমার দরকার নেই আমি জাস্ট আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এখানেও আমাদেরকে দেখতে হবে আমরা কাকে ভালোবাসি কি জন্য ভালোবাস আজকালকার আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে এ ধরনের অনেক দুর্ঘটনা ঘটে যায় বন্ধু বন্ধুর সাথে প্রতারণা করে বরঞ্চ একটা কথা প্রচলিত আছে বিপদে বন্ধু পরিচয় পরিচয় বিপদে যখন মানুষ পড়ে কোন ধরনের কোনো যদি সমস্যায় পড়ে তখন আমরা দেখতে পাই যে আসলে আমার সাথে কে সম্পর্কে রেখেছেন কে আমার কাছে আসছেন খোঁজ খবর নিচ্ছেন এমনকি অনেক সময় দেখা অসুস্থ হয়ে পড়লো অনেক কাছে আসতে চান না বিপদে পড়লে তো নাই তো এগুলি মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে যে দেখুন আমরা যাদের সাথে বন্ধুত্ব করব সেই বন্ধুত্বটা হতে হবে আমাদের নিরেট আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে অন্য কোনো চাওয়া পাওয়া থাকতে পারবে না আমি আপনাকে ভাববত করি কেন আপনি আল্লাহর একজন বান্ধা এবং আপনার আখলাদেশে একজন এই দেশে মানে এক এলাকা হতে পারে ভিন্ন এলাকা হতে পারে ভিন্ন দেশও হতে পারে আর এই জন্য যদি কেউ এখান থেকে ওখানে যায় হ্যাঁ একজনকে জারা করার জন্য মানে দেখা করার জন্য তাহলে তার জন্য দেখুন আল্লাহ হাদিসের মধ্যে কত বড় একটা যদি করতে চাই দিনই বন্ধুত্ব এবং আল্লাহ অর্জনের জন্য এই বন্ধুত্ব আমাদের আবারও আসবো আপনার কাছে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে এ হাদিসের সবচেয়ে বড় শিক্ষা যদি এ হাদিসটা কার্যকর করা হয় তাহলে কোনো মনোমালিন্য কোনো দূরত্ব হানাহানি মারামারি কিছু থাকবে না আর সবচেয়ে বড় কথা হাদেশে বলা হয়েছে যে আল্লাহ বিষয়টাকে কত গুরুত্ব দিয়েছেন এখানে একজন লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছে সিফ লিল্লা ফিল্লা একমাত্র আল্লাহর জন্যই অথচ এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহরাবুল আলম তাকে সম্মান দিয়ে আসমান থেকে ফেরস্তে নাজিল করছেন তার রাস্তায় শুধু নাজিলই করছেন না কি চমৎকার একটা দৃশ্য ডেকে জিজ্ঞেস করছেন কেন যাচ্ছ তার উদ্দেশ্যে তাকে ভালোবাসেই তা আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে এই সংবাদ দেওয়ার জন্য আল্লাহ তোমাকে ভালোবাসেন তাহলে এত বড় একটা ফজিলত যদি আমরা গুরুত্ব দিই আর পরস্পরকে এইভাবে মানবিকতার বিষয়টা উল্লেখ করি তাহলে এবং পরস্পরে কথাবার্তা বলেছে আর এই জন্যই এমন মেম্বার উপরে তাদেরকে বসানো হবে যে মেম্বার দেখে শহীদরা পর্যন্ত যে সাত শ্রেণীর মানুষের পাবেন তার মধ্যে এক হলো যে আল্লাহর যে ব্যক্তি ভালোবাসে আল্লাহবাস মৌলিক মূল্যীতি দেওয়া হয়েছে কোনো ব্যক্তির সাথে যদি সম্পর্ক ছিন্ন হয় তাহলে ওইটা আল্লাহর জন্যই হবে এবং স্বার্থে নয় এবং যদি বন্ধুত্ব হয় আল্লাহর জন্যই হতে হবে এখানে লীলা শব্দ উল্লেখ করলেন নিয়ে তারা আবার আলাদা হয়েছে যদি কারোর সাথে আমার চাচ্ছিলাম আচ্ছা আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বিরতির পরে সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও আপনাদের সামনে আলোচনার ধারাবাহিকতা নিয়ে ফিরব ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওর আমি মোহাম্মদ হাশিফ মদানী আর Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shammukh Shammuray. Pratiriyoshpatibar. Ratnoatay. Apunosh Shamprachar. Sakalchay Doshday. Bangaladeshe. Beast TV Bangalaya.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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি যে আলোচনা চলছিল যে আল্লাহ সুবাহনাহতালার উদ্দেশ্যে ভালোবাসা এবং তার রাজি খুশির জন্যই কখনো কখনো ভালোবাসা ছিন্ন করা এই নিরঙ্কুশ আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা সৃষ্টি এবং ভালোবাসা সেদ এটা আল্লাহ সুবাহনাহতালার একটি পছন্দনীয় আমল যে আমরা যাচ্ছি ডক্টর জাকারিয়া কিছু আলহামদুলিল্লাহ মোহতাল বললেন আসলে এই হাদিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিস আলোচিত হয় সেটা হচ্ছে মাহাব্বতুল্লাহ আপনারা যে অংশটুকু আলোচনা করেছেন আমি সেদিকে যাব না আমি যাচ্ছি যে আল্লাহকে ভালোবাসতেই হবে এটা হলো মূল কথা কিন্তু আল্লাহ কাকে ভালোবাসেন সেটা কি আমরা পেয়েছি অন্য কোথাও এখানে আছে যে লোকটাই যেহেতু আল্লাহর জন্য ভালোবাসছে আল্লাহ তাকে ভালোবাসছে একটা সারাদিন আমি দাবি করতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি অথবা আল্লাহর আসতে ভালোবাসি কিন্তু কখন আমার এই দাবিটা পূর্ণতা লাভ করবে যখন আল্লাহ রব্বুল ইজত আমাকে ভালোবাসবেন এবং যখন আল্লাহবাস আল্লাহ ভালোবাসেন তোমরা তাকে ভালোবাসো জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ডিলে দেওয়া হবে এটা কিন্তু বিরাট জিনিস এইটা পাওয়ার জন্যই সাহাবাহিক রাম যখন বলতো মোহব্বতের দাবি করতো আল্লাহ তালা একটা আয়াত নাজিল করলেন যেটা দিয়ে তাদেরকে পরীক্ষায় ফেললেন সেটা হচ্ছে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসা দাবি করে থাকো আমার অনুসরণ করো রসুল অনুসরণ করতে বলেছেন তাহলে কি হবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাওয়ারটাই হচ্ছে জরুরি বন্দা দাবি করতেই পারে অনেক কিছু যে আমি যে আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি বিপরীত পক্ষে আল্লাহর ভালোবাসা যদি এসে যায় সেটা হবে পূর্ণতা ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে যে ব্যক্তি তার ভাইকে দেখতে গিয়েছেন কোনো জাগতিক তার কোনো স্বার্থ নাই তার আত্মীয়তার বন্ধন নেই তারপরও সে দেখতে গেছে সেটা আল্লাহর ভালোবাসা সে পেয়ে গেছে আল্লাহর ভালোবাসা পাঠাটা হচ্ছে একজন মোমিনের সবচেয়ে বড় প্রাপ্তি এটাই তার জীবনের সবচেয়ে বড় পূর্ণতা এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা এই যে এখন যে কাজটি তিনি করেছেন তার ভাইকে দেখতে গিয়েছেন এই জন্য এখন কিন্তু এই জিনিসটা অনেকটা সহজ হয়ে গেছে আমরা বছরে অন্তত সমস্ত বন্ধু বান্ধব নিতে পারি কিছু টাকা খরচ করলে আমরা এটা করতে পারছি তাদের খোঁজ নিতে পারি এমনকি সুযোগ পেলে অসুস্থ তাদের দেখা যেতে পারি কোনো আগের থেকে অনেক সহজ হয়ে গেছে দুনিয়া ফোন করে নিতে পারিফোন করে তার খোঁজ খবর কেন আমরা ভালো কাজে একসাথে ছিলাম নিঃসন্দেহে ভালো কাজে একসাথে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই জন্য ওয়াজ মাহাবাতি লীল মোতাহাবিন যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবাসে তাদের জন্য খরচ করবে পরস্পরকে অনেক সময় দেখা যায় যে এরা নিজের অন্যান্য আত্মীয় স্বজন যারা খারাপ তাদের চেয়ে এদেরকে বেশি ভালোবাসে এবং এই দিনের জন্য যারা তাদেরকে ভালোবাসে আমাদের কি অনেকে ভালোবাসে বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় তাদের কখনো দেখিওনি। কিন্তু এমন তাদের ভালোবাসা যে কোনো কিছু হলে মনে হয় তারাই আগে বেশি আক্রান্ত হয় এই ভালোবাসাটুকু যে পাই এটা সব্যফিল্ডা আল্লাহ পক্ষ থেকে ডেলে দেওয়া ভালোবাসা আমরা যেহেতু তাদেরকে আল্লাহর আসতে ভালোবেসেছি তাদের কোনো দিনের স্বার্থ আমাদের নেই সেটা আমাদের উপর প্রতিফলন আসছে আমাদের উপরে কিন্তু আমাদের উচিত যে কোনো ভালোবাসা অবশ্যই আল্লাহর উদ্দেশ্যই করি তাতে আমরা কষ্ট পাবো না আপনি যদি কোনো শতবার কাউকে দান করেন আল্লাহর উদ্দেশ্যে দান করেছেন সেই বিরূপ কোনো আপনার লাগবে না কেন আমি তো আল্লাহর অস্তে দিয়েছি আমি তো আল্লাহর করেছি কাজে এই জিনিসটা হচ্ছে কিনা এটা হলো মূল জিনিস তা আল্লাহ তালার ভালোবাসাটা হচ্ছে এবাদতের মূল প্রাণ এবাদতের প্রাণই হচ্ছে কাইম রহমতুল্লাহ বলছেন যে এবাদতের প্রাণ হচ্ছে মাহাবতুল্লাহ আল্লাহর ভালোবাসা মানুষ অনেক কিছুকে তবেইভাবে অনেক কিছু ভালোবাসতে পারে তাকে কোন কারণ নয় তাকে কোন কিছুর জন্য নয় তিনি সত্তা সে সত্তা আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসতে হবে আর বাইরে যত কিছু আছে সবাইকে আল্লাহ রাবুল ইজত কাছে কে বেশি সে আমার বেশি ভালোবাসা পাওয়ার ঢকদার অবশ্যই আনা দরকার বন্ধু অন্ধু তার সঙ্গে দেখা করতে যাওয়াটা যে একটা নৈতিক বা ইমানি দায়িত্ব এটা তিনি অনুভব করে তিনি যাচ্ছেন তার সাথে কুশাল বিনিময় করার জন্য এটা আল্লাহ ফাঁকের একটা রাহমতের কারণটা বলেছেন আমাদের তো আল্লাহের হাজার নিয়ামত আমি বলি দিয়ে মোবাইল ফোন বলেন একটা কুদরত এবং অন্যায় কাজে ব্যবহার করলে সেটা আল্লাহ মাফ করবে আমাদের আমরা যেখানেই থাকি একটুখানি আপনি যেটা বলছিলেন এখানে একটা বিষয় ফুটে উঠে সামাজিক বন্ধন যদি পরস্পর পরস্পরের প্রতি এরকম মহব্বত থাকে তাহলে সামাজিক বন্ধনটা তার ভিতরে সুদৃঢ় হবে তাতে পরশির হকটা আদায় করতে পারে সহজে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে সাক্ষাতের উদ্দেশ্য একমাত্র আল্লাহ এটা হতে পারে তাকে সহযোগিতা করা তার মানে অসুস্থ কিনে দেখতে যাওয়া অথবা তার কোনো প্রয়োজন মিটানো মিটানো তিনটায় আসছে আল্লাহ রাবুল্লা আলমিন কেন এই ভাতৃত্ব বিষয়টা উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন ততক্ষণ বান্দার মানে সহযোগিতায় থাকবেন যতক্ষণ বান্দা অপর ভাইয়ের সহযোগিতায় থাকবে পরশী হোক আজকে মানুষ সব আত্মকেন্দ্রিক হওয়া যাওয়ার কারণে মানে পরস্পরের থাকছে আর রোগাক্রান্ত আর একটা বিষয় হলে এখানে যে আমি যখন এক ভাইয়ের সহযোগিতা করলাম তখন সহযোগিতা আমি করলাম মানুষ হিসাবে আর একজন মানুষকে কিন্তু আমাকে যিনি সহযোগিতা করবেন তিনি হলেন মহান যেহেতু এখন আমরা ফেরেস্তাকে দেখতে পাব না যে আমরা তুই কই এই ফজিলত পায় না রাস্তায় তো আমাকে কোনো ধরেও না জিজ্ঞেস করে না আল্লাহ তোমাকে ভালোবাসেন তবে এবাদত কবুল হচ্ছে কিনা ব্যক্তি জানতে পারে জানতে পারে অনুরূপ যদি আপনি একমাত্র আল্লাহর উদ্দেশ্য এটা করেন আপনি পথিক আপনি যাচ্ছেন নিঃসন্দেহ আপনার মনে এই মহব্বতটা এবং আল্লাহর আলম যে আপনাকে ভালোবাসেন বান্দার পরে এমন রহম করেন সরাসরি সত্যে হচ্ছে ইমানের ব্যাপারের ব্যাপার একটা জিনিস খেয়াল করেন আমার মনে হয় সেটা হচ্ছে যে এই মোহাম্বতের যে সেতু বন্ধনটা এটা কিন্তু শুধু এই জগতে শেষ না কারণে একে অপরের সাথে সম্পর্কটা তৈরি হচ্ছে ভালোবাসার কারণে তাকুয়াটা আল্লাহ মহবতের কারণে তো ভালো তাকুয়া হচ্ছে এটাই মূলত মহব্বতের কারণে তাকুয়া অর্জিত হবে সেটার কারণে পরে ভালোবাসছে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এইটা কিন্তু চলতেই থাকবে এবং এইটা আখেরাতেও যাবে সেখানে পরস্পর কিন্তু এখানে আর শত্রু হবে না যেখানে সবাই শত্রু হবে সেদিন তারা একে অফরের বন্ধু হবে এখানে কোনদিন শত্রু হবে না মোত্তাখির আবার তারা অতিরিক্ত জান্না তারা জান্নাও থাকবে ভাই হিসেবে পরস্পর আলা সুরুর সন্তুষ্টির জন্যই আমরা মোহাম্মত সৃষ্টি করিফিন যেন কিছু একটা মূলনীতি বলে দেওয়া যায় ভালোবাসার এখানে ইমানই ভালোবাসার মধ্যে একটা মূলনীতি আমার জন্য যেটা পছন্দ করি আমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করছে হবে যদি এটা করতে চাই তাহলে নিজের উপরে আরেকজন ভাইকে প্রাধান্য দেওয়া হয় কি ইমানে একটা মহাপতটা কেমন হতে পারে সুদৃঢ় ধরুন আমার কাছে দুইটা টাকা রয়েছে একটি টাকা অত্যন্ত কড়কড়ে সাদা সুন্দর আর একটা হলো ময়লাযুক্ত দেওয়ার সময় ভাইকে আমি কোনটা দেবো যদি ময়লা যুক্তটা দিয়ে দিয়ে এই জায়গায় তাহলে কিন্তু আমার কিন্তু আমার পছন্দটা আমার কাছে থেকে গেল কিন্তু ভাইকে প্রাধান্য দিলাম না যদি এইভাবে আমি লক্ষ্য করে তাহলে ভালোবাসার মানদণ্ডটা আমাদের কাছে যদি এটা যদি না থাকে তাহলে ইমানের মানদণ্ড থাকে না এই ইমানের মানদন্ড উল্লেখ করেছে না চকে বাধা নেই বলেই আকিদার বন্ধু যারা দূরে থাকলো ভাই এরা কিন্তু দূর থেকে ভাই এই জন্য নুজার মিয়ান প্রমান তারা উপস্থাপন করলেন সময়ের একটা বাদন তো আছেই আমরা থেমে গেলাম এক পর্যায়ে এসে তো আবারও আমরা আসছি আলোচনার ধারাবাহিকতায় আপনাদের আলোচনা এখানে